বাংলা মানবতা সমাধান ইসলামের এই মৌলিক বিধানের মধ্যে এমন বহু কাহিনী সম্বলিত বর্ণনা রয়েছে যা আমাদের গল্প কাহিনীর খোরাক হতে পারে এবং সাথে সাথে আমাদের জীবনের শিক্ষণীয় বিষয় तथा अहलौकिक और परलौकिक जीवन मुक्तर कारण होते यज अन्न समस्त अली गल्पनी परिहार करमुखी गल्पर दिखे मनोनिवेश मन करी आसन आजकल ये पर्वे जे आलोचनाटी अपन सामने आपब इनशाला हे रसूले करीम सल्लासल्लम एक दिन एक स्वप्न कहनी যা তিনি স্বপ্নের মাধ্যমে অবগত হয়েছিলেন এবং আছেন শেখ শহীদুল্লাহ খান মাদানীলকুম এবং রয়েছেন শেখ আহমদুল্লাহ এবং প্রফেসর ডক্টর আর উপস্থাপনায় আমি জাহাঙ্গীর যেটি নী মুহাম্মদ সাল্লাই আলহিম স্বপ্নের মাধ্যমে অবগত হয়ে জাতির সামনে পেশ করেছিলেন মোহাম্মদিয়ার জন্য তিনি রেখে গিয়েছেন হাদিচের অমীয় বাণী হিসাবে আমরা প্রথমেই শেখ শহীদুল্লাহ খান মাদানির কাছ থেকে জানতে চাইব ঘটনার বিবৃতি বাদ। ধন্যবাদ মোহতারাম আজকে একটি গুরুত্বপূর্ণ হাদিসের কথা আপনি স্মরণ করেছেন যে হাদিসে বহু শ্রেণীর মানুষ বহু ধরনের শিক্ষা নিতে পারে এমন একটি গুরুত্বপূর্ণ রসুল সাল্লিহসাল্লামের বর্ণনা করা হাদিস এ হাদিসটিও সাহেব হাদিস হাদিসটি বর্ণনা করছেন প্রসিদ্ধ সাহাবি সামুরাভর আনভু তিনি বলেন রসুল সাল্লাহ আলীহসাল্লাম ফরজ সালাতের সালাম ফেরানোর পরে সাহাবিদের দিকে মুখ ঘুরিয়ে বসতেন বিশেষ করে ফজরের সময় তাজকেও তিনি বসলেন আমাদের দিকে মুখ ঘুরে বসে তিনি আমাদেরকে জিজ্ঞাসা করলেন তোমাদেরকে কী স্বপ্ন দেখেছ সেই স্বপ্নগুলি তিনি শুনে আবার ব্যাখ্যা দিলেন তিনিও রাত্রে একটি স্বপ্ন দেখেছেন সেই স্বপ্নটি আমাদের মাঝে শোনালেন এবং স্বপ্নের ব্যাখ্যা সহ তিনি আবার বর্ণনা দিলেন রসুলসলাল্লাহ আলী হুসাল্লাম বলেন আমি ঘুমন্ত অবস্থায় রয়েছি হঠাৎ আমার কাছে দুজন ব্যক্তি আসলেন দুজন ব্যক্তি আসে তারা দুজন আমাকে নিয়ে গেলেন ইলা আর ওদিন মোকাদ্দ একটি পবিত্র ভূমির দিকে নিয়ে গেলেন গেলাম গিয়ে দেখছি সর্বপ্রথমে একজন মানুষ সেই মানুষের একটা বড় ধরনের লোহার একটা অস্ত্রের মতো তার মুখে এভাবে ঢোকানো হচ্ছে এবং এই সাইড ট্রেনে পিছন দিক পর্যন্ত নেওয়া হচ্ছে জি আবার এটা ছেড়ে দেওয়ার সাথে সাথে আবার এই দিকে দিয়ে আবার এই সাইড দিয়ে পিছনে ট্রেনে নেওয়া হচ্ছে আর বিকট সে এই प्रचंड शास्ति कष्ट अनुभव कर शस्ति देव हमें किस जिज्ञासा करते ना करते ही जे आबार नी जा आरेक जन ए, जो सामने चलू आर सामने नहीं गलम जो आकति व्यक्ति शोा अवस्था रो माथाय एक विशाल पाथर दिए एम जोरे आघातरा हमथा जान दुलिस किथा ठीक हो जाए आघात आना हम এরপর আবার আমাকে নিয়ে গেলেন আমি গেলাম এরপরে গিয়ে দেখছি যে আর একটি বেশ বড় ধরনের চুলার মতো একটা বড় গর্ত যার মুখটি হচ্ছে ছোট কিন্তু ভিতরে অনেক প্রশস্ত সেখানে আগুন প্রজ্জ্বলিত আগুন দাউ দাউ করছে যার মাঝে রয়েছে অনেক নারী ও পুরুষ তাদেরকে সেই আগুনে সেখানে পোড়ানো হচ্ছে मुखर दिखे आगन जो एक हल्का आसा जान बेर हार चिंता करते आद के पीछे ट्रेने जाए देखार पर तरपर आर ग सामने दिखे देखल जो एक विशाल नदी सेक्तर नदी रक्त और रक्त से रक्तर नदी मस बराबर एक जन मानूष दाड़िए रे व्यक्ति से खाना आसार चेषा कर पाथर नहीं दाड़ी रे ওই ব্যক্তি যখনই আসার চেষ্টা করে এই ব্যক্তি আবার পাথর দিয়ে থাকে এমন আঘাত করে সে আবার মাঝে চলে যায় রুবের জায়গায় রুবের জায়গায় চলে যায় এভাবে যেতে থাকে আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম যারা আমাকে নিয়ে যাচ্ছেন তারা বললেন চলুন সামনে আবার চললাম সামনে গিয়ে দেখলাম একটি সুন্দর গাছ সেই গাছের কাছে দেখলাম যে একজন বৃদ্ধ মানুষ অনেকগুলি ছোট ছোট বাচ্চা তার সামনে খেলাধুলা করছে পার্শ্বে আরেকজন রয়েছেন যার হাতে আগুন একজন ব্যক্তি বসে আছেন তিনি হাতে আগুন নিয়ে আছেন আগুন জ্বালাচ্ছেন এরপর সে গাছে আমাকে উঠানো হলো আমি উঠলাম তাদের সাথে উঠে দেখলাম যে একটা সুন্দর বাড়ি সে বাড়ির ভিতরে দেখি অনেক নারী পুরুষ তারা আরাম আয়েসে রয়েছে সেখান থেকে বের করে আবার নিয়ে গেলেন উপরের দিকে গেলাম সেখানে আরও একটি অত্যন্ত সুন্দর বাড়ি সেখানে ঢুকলাম ঢুকে দেখলাম যে আরও অনেক মানুষ সেখানে রয়েছে অত্যন্ত আরাম আয়েসে শান্তিতে তারা রয়েছে এভাবে আমার স্বপ্ন দেখা হল দেখার পরে তারপর এখন তারা দুজন আমাকে বলছেন যে এখন আপনি শুনুন যা দেখলেন আমি বললাম বলুন আপনারা কী ব্যাখ্যের হতে পারে তারা ব্যাখ্যা দিলেন বললেন সর্বপ্রথম যার মুখে লোহার অস্ত্র দিয়ে ঢোকানো হচ্ছে বা ট্রেনে নেওয়া হচ্ছে আন্না হুকান আকালদা বান সে ছিল মিথ্যুক ব্যক্তি একজন যার মুখ দিয়ে সে মিথ্যা কথা বলতো সেই মিথ্যা গোটা বিশ্বে ছড়িয়ে গিয়ে মানুষ বিভ্রান্তিতে পড়ত ठीक शिखार पर से करन चर्चा करनी करन के भूले जावर मत फेले दर्जन करारत करल्ला पक्ष माथाय शिव हम এর পর যাদেরকে দেখলাম যে বিশাল অগ্নিকাণ্ডর মাঝে গর্তের মাঝে তারা জ্বলছে নারী ও পুরুষ অলঙ্গ অবস্থায় এরা হচ্ছিল ব্যবিচারিনী ব্যবিচার ও ব্যবিচারিনী যারা পৃথিবীতে এই অপকর্মে লিপ্ত হতো তাদেরকে সে শাস্তি সেখানে দেওয়া হচ্ছে আর যাকে দেখা হলো রক্তের নদীতে সে ব্যক্তি হচ্ছে সুদখর এসব সময় সুদ খেত তাই সুদ খাওয়ার কারণে সে ছিল আঁকিলুর রে বা সুদ খেত এজন্য তার এই শাস্তি দেওয়া হচ্ছে বললেন যে পর গেলাম গাছের কাছে গাছের গোড়ায় একজন বৃদ্ধ বসে আছেন সাথে অনেকগুলি ছোট ছোট বাচ্চা সেই বৃদ্ধ তিনি হলেন ইব্রাহিম আলি ইসালাতসালাম আর ছোট বাচ্চারা তারা হল মুসলিমদের ছোট ছোট সন্তানেরা সাথে একজন রয়েছেন যিনি আগুন জ্বালাচ্ছেন তিনি হলেন খাজিন উন্নার জাহান্নামের যিনি প্রহরী বা জাহান্নামের দায়িত্বশীল সেই ফেরস্তা তিনি তারপর উপরে গেলাম একটি ঘর দেখলাম সুন্দর ঘর যার ভিতরে অনেক মানুষ এটা হচ্ছে এমন একটি ঘর বা এমন একটা আশ্রয় যেখানে যারা ভালো মানুষ দিনদার মানুষ তাদের এটা হলো আশ্রয় কেন্দ্র তারা সেই শান্তির জায়গা থাকবে তার চেয়ে উপরে গেলাম যেটা আরো সুন্দর এবং আরও ভালো আরাম আয়েসের জায়গা সেখানে দেখলাম তাদেরকে যারা হচ্ছে সোহাদা সেই শহীদগঞ্জ তাদের জায়গা হচ্ছে সেই জায়গায় আর মিকাইল বলে তারা আমার কাছ থেকে বিদায় নিলেন আমি আজকে রাত্রে এই স্বপ্ন দেখলাম সাহাবিদের সামনে আল্লাহ রাসুল সালামলেন আমরা উপস্থাপন করতে পারি তো প্রাথমিক পর্যায়ে আমি শেখ হিজবুল্লাহ আপনাকে অনুরোধ করব দর্শকদের উদ্দেশ্যে শিক্ষণীয় বিষয় আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সমাজের যে অবক্ষয়ের চিত্র তার পুরোটাই এসে গেছে এই হাদিসের মধ্যে পুরোটাই এসে গেছে কাজের কথা বলেছেন প্রথম স্বপ্নের কথা আল্লাপা কোরআনে তো বলেই দিচ্ছেন আলা আনাতুল্লাহ আল আল কাদিবি মানুষ মিথ্যা কথা বলতে থাকে বলতে বলতে তার উপাধি হয়ে যায় কাজদাবা এখন যদি বাহিরের কথা কি বলবো আমাদের সমাজের কথাই আমরা কি আশা করতে পারি তারা ওই যে ব্যবসা বাণিজ্য আদালত সব জায়গার মধ্যে একটা রিপোর্টিং একটা প্রতিবেদন সব জায়গার মধ্যে মিথ্যা কিন্তু দুঃখজনক হল সত্য আমাদের এই মিথ্যার পরিণাম সম্পর্কে আমরা ওয়াকিফাল নই যদি ও আঁকিফাল হতাম তাহলে সত্যি কেউ আমরা মিথ্যা কথা বলতাম না সত্য বলতাম যা হয় হবার হবে কিন্তু সেটা তো হচ্ছে না বরঞ্চ দেখুন ব্যক্তি স্বার্থ, ব্যক্তিস্বার্থ গোত্রস্বার্থ ইত্যাদিকে সামনে রেখে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাই উনি বলতেছিলেন আমরা অবশ্যই বিরতির দ্বারো প্রান্তে পৌঁছে গেছি সুপ্রিয় দর্শক শ্রোতা বিরতির পরে আবারও আমরা এই বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করব এই আশাবাদ ব্যক্ত করে আমরা বিরতিতে যাচ্ছি ততক্ষণে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লা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 সমগ্র জীবনকে সফল ও সুন্দর করার জন্য প্রয়োজন আসসালামুমত একটি গুরুত্বপূর্ণ স্বপ্নের কাহিনী এবং তার ব্যাখ্যাসমূহ জি শেখ আহমদুল্লাহ বলতে ধন্যবাদ আপনাকে হাদিসে মৌলিকভাবে কতগুলো অপরাধের কথা উঠে এসেছে একটি সমাজ একটি সভ্যতা ধ্বংসের জন্য যে অপরাধগুলো প্রধানত দায়ী এই হাদিসির ভিতরে মৌলিকভাবে সেগুলোই এসেছে অনেক অপরাধই আছে আমরা সমাজে সংগঠিত আমরা মানব জাতি আমরা করে থাকি এর ভিতরে ব্যবিচার এর ভিতরে মিথ্যাচার এর ভিতরে যা জানি সে অনুযায়ী আমল করছি না বা যা জানি সেটার জানাটার চর্চা করছি না এরপরে সুদের ব্যাপকতা যেগুলোর পরে কোরআন এবং হাদিসি স্পষ্টভাবে যেমন সুদ সম্পর্কে আল্লাহ বলেছেন ইম হাকুল্লাহর রেবা আল্লাহ রেবাকে সুদকে ধ্বংস করবেন হয় এই সমস্ত রাখলে দেখতে পারি যে একটি সমাজ অস্থির হওয়ার জন্য একটি সভ্যতা ধ্বংস হওয়ার জন্য এই অপরাধগুলো দেয় এই জন্য সাল্লাহামের এই স্বপ্নের এই যে হাদিসটি এই হাদিসটিতে এগুলো উল্লেখ করা হল মিথ্যা মিথ্যা কথা চলছিল এমন প্রবেশ করা আল্লাহ মাফ করুন আমাদের সমাজে মানে খুব স্বাভাবিক হয়ে গেছে আমাদের সমাজে সহিদটি ইঙ্গিত করছেন প্রফেসর সাহেব বলেছেন আল্লাহ এক সময় দেখা যায় মিথ্যা কথা বলে একটি বলে দুটি বলে বলতে বলতে বলতে একটা পর্যায়ে এসে যায় যে আল্লাহ তালার কাছে তাকে মিথ্যাবাদী হিসাবে লেখা হয় আর বান্দা যখন সত্য কথা বলে সত্য বলার চেষ্টা করে বিভিন্ন প্রতিকূল তাকে উপেক্ষা করে বলতে বলতে বলতে একটা পর্যায়ে গিয়ে আল্লাহ তালা তার নাম সত্যবাদীদের তালিকা লিখে ফেলেন তো এই যে মিথ্যার সমাজ চলছে আমরা যদি একটি চিন্তা করি এর পরিণতিতে কেমতের ময়দানে কি ভয়াবহ হবে আলেমদের আল্লাহ মাফ করুক আমরা কি করছি সমাজকে সমাজকে দুর্নীতিমুক্ত করার জন্য চেষ্টা করা হচ্ছে আমরা বলবো যে আরো চেষ্টা করা হোক আর যে আলমদের মধ্যে এই ধরনের গুণ আছে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তুমি অন্তত তার আলিমের বরকত তোমার কোরআন এবং তিনি যদি ততটুকুর সঠিক ব্যবহার না করি তাহলে তিনি তো এই অনুযায়ী আলমদের মধ্যে কত বেশি বিভক্ত করা যায় না এটা ভ্যাবিচার নয় এটা এখন হয়ে গেছে মানবাধিকার এটা এখন ভ্যাবিচার নয় এটা হচ্ছে যৌন বলে কর্মী এবং তারা বলতেছে বৈশিষ্ট্য প্রায় প্রতিটা ধর্মে আসমানি ধর্ম তো এই ভ্যাবিচারটা জেনাটাকে যদি প্রচার করে দেওয়া হয় আজকে আমরা স্কুল কলেজে ইউনিভার্সিটিতে আমরা বাইরে কি দেখতে পাচ্ছি চোখের জেনা হচ্ছে হাতের জেনা হচ্ছে মুখের জেনা হচ্ছে বাস্তব জেনা হচ্ছে আমরা ব্যাপারে কি করতেছি আমার তো মনে হয় যে এই সমস্ত কিন্তু আফসোস করে বলতে হয় এখন পাঠ্যপুস্তকে যা দেওয়া হচ্ছে শিক্ষা দিচ্ছে পাঠ্যপুস্তকে যা দেওয়া হচ্ছে বিশেষ করে তরুণ তরুণীদের পাঠ্যপুস্তকে এই ধরনের দেওয়া হচ্ছে যেগুলি এই কাজে পথ দেখাবে আল্লাহ আমাদেরকে প্রস্তাব করি আমাদের দর্শকদের কাছে এখানে তো দর্শকদের মধ্যে আলহামদুলিল্লাহ অনেক উচু পর্যায়েরও আছেন সাধারণ আছেন এমন অসুখ থাকতে পারেন যে যার হাতে ক্ষমতা আছে তিনি আসুন আমাদের শিক্ষক বৃন্দকে অফিসার্কশপ করা হয় করা হয়। সেখানে তাকে কিভাবে কাজটা আরো সেই গতিশীল করবে সেই ট্রেনিং দেওয়া হয় তার মধ্যে মেহবানি করে দুই একটা সাবজেক্ট এগুলো ঢুকিয়ে দেন না যে আপনি নৈতিক শিক্ষার মধ্যে কতটুকু অগ্রসর হয়েছেন আপনি এই কাজগুলো কিভাবে করতেছেন যদি এগুলি করা হয় शिक्षा दीक्षा कथा गो हम सिलेबाभु उल्लेख कर शांति भोग करते उल्लेख कर क्यों भलो मानुसाय भलो कहकर चले इसलम मे चले सुबाद ऊर्ध जगते रोचे सेल्ला रसुल्ला हादीशी वर्णना कर अत एक विवेकवान मानूष मानुष तो सब समय भलोटाई खुजे भलोई चाय बोलो भलो अपनी कि चान आज के आधुनिकतार नामे उन्नत सभ्यतार नाम जो अश्लीलता से भलो भाव बुझते भलो जानते मानते जी यही शस्ती बरण करें जो भलो बोलते बुझी मोहम्मद सोल्लासल्लम जो आदर्श नहीं दिन नहीं जे इसलम नहींटाई जी भलो बोलते बुझीता तो सन्देह नहीं दुनिया तो हमारे शांति श्रृंखला और आरामदायक परेश तैरी हो সন্তান ভাবে আমরা কি নিজেকে আগুনের গভরে নিক্ষেপ করতে চাই মানুষ তো নিজের প্রতি সবচেয়ে বেশি যত্নবান এবং নিজেকে নিয়ে সবচেয়ে বেশি ভাবে সেই নিজের এই নধর এই সুদর্শন দেহখানা কামতের ময়দানে কালকে জাহান নামের অতল গভরে নিমজ্জিত হবে এটা কোন পাগলে সুতরাং আজকে যৌন সভ্যতার নামে যৌন স্বাধীনতার নামে জৈবিক চাহিদা চরিতার্থ করার জন্য যত্রতত্র আমরা দেখতে পাচ্ছি যে এই অবৈধ যৌনাচার সংগঠিত হচ্ছে সারা বিশ্বে বিশ্বয়নের ক্ষেত্রে এটা পরিলক্ষিত হচ্ছে আসুন আজকে सारा विश्व जिन्हें अवस्थान जी आज श्रोता भाई बोन यंसानाशाख विध्वंस कर्मकांड निजे व्रत रखी अल्लाह सुबाह जहान नाम मुक्ति लाभ कर जानतर दिखे धावित हवर जो प्रवसि हई जिशह और एक दर्शक उद्देश्य शेष पर्त सु আমরা ইয়ে গিয়ে পৌঁছেছিলাম রক্তের যে বলে দরিয়া দরিয়া আশ্চর্য শেখ আহমেদ কোরআন এর আয়াত তো বলেই দিয়েছে সুদ ক্রাস করে ফেলছে বিশ্বকে তার অর্থটা কি দাঁড়াচ্ছে আমরা সরাসরি আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে দিয়েছি না কত কোটি কোটি বিলিয়ন ডলার ব্যাংক সব দেউলিয়া হয়ে গেছে দেউলিয়া হয়েছে এই মহানন্দায় কারণ কি ছিল সুদ কিন্তু তার পাশাপাশি ছোট্ট ছোট করে ছোট্ট ছোট্ট করে প্রতিষ্ঠিত যে ইসলামী ব্যাংকগুলো ছিল আলহামদুলিল্লাহ তাদের কোনো ক্ষতি হয়নি আর এই সুদ সুদের আছে সুদের সাথে যারা সম্পৃক্ত যারা লেখে যারা হিসাব করে যারা কি যেন বলে সুদ খায় দেয় সবাই সবাই সবাই সবাই কিন্তু আল্লাহ রসু বলে গেছে না তো সবাই যাহার নামে যাবে অথচ দেখুন প্রায় সব জায়গায় ছোট্ট খাট্ট সমিতির নামে নবির এই কথা স্বপ্ন তো মিথ্যা হতো আমাদের স্বপ্ন স্বপ্ন প্রসঙ্গে আমাদের একটু বলা দরকার যে স্বপ্ন মানুষের সঠিক ভুল দুটি হতে পারে যে শাস্তির কথা বিবৃতি এসেছে আমাদের মনে প্রাণে বিশ্বাস করে এ থেকে বাঁচার জন্য সচেষ্ট হতে হবে সুধি দর্শক মন্ডলী আমরা আলোচনার শেষ প্রান্তে উপনীত হয়ে গেলাম ধারাবাহিকতায় আমাদের বিজ্ঞ আলোচক মন্ডলীকে ধন্যবাদ জানাচ্ছি এবং সারা বিশ্বের শ্রোতা ও দর্শক ভাই আমরা আন্তরিক শুভেচ্ছা ও সালাম জানিয়ে আমাদের পর্বটি এখানেই পরিসংখ্য করতে চাচ্ছি আফুলাফুলিমআ সাহরুল মুসলিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ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 আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে রসোল্লাহ সাল আলি ওয়াসাল্লামের সুন্নাতে উদ্ভাসিত পথ পদ্ধতি জানতে তাই দেখুন বিশ বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শু সুন্না समग्र जीवन के सफल करोजन सोन्नाथ देख से सोना प्रति मंगलवार रत साढ़े आठ टे पुन सम्प्रचार सकाल सतट टी बांगल्